বিদ্যা এবং অবিদ্যা এই শিক্ষা বিশেষ করে বিদ্যার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা সকালে তো প্রায় বিদ্যার্থী আছেন ভক্ত বি আপনারা সকালে অবিদ্যার্থী যা আপনারা ধরেন সে সব অবিদ্যা ভক্ত ঠাকুর ব্যাখ্যা করছেন তিনি এই কথা রচনা করেন তা বৃদ্ধ বয়সে যুবকালে তিনি বিদ্যার্থী ছিল জড় বিদ্যা পর জন্য অনেক কষ্ট করেছে তার নিজের জীবনের সম্বন্ধে তিনি বলছেন বিদ্যারও বিল আসে বিলাস বিলাস মানে আমি খুব ভালো লেগেছে বিদ্যার বিলাসাইনু খাও পরম সাহসে আমি পরম সাহসে অনেক খুব সাহস ছিল মানে বড় বিশ্বাস ছিল যে এই বিদ্যা করে আমি বড় মানুষ হব আমি ছাত্র না দম্ব হয় আমি ছাত্র আমি অনেক কিছু শিখছি আমার নিজের বুদ্ধির বলে আমি নিজেকে বড় বানাবিরাম আমার ভক্তিরা ঠাকুর বলছেন যে আমার সার জীবনে তথাকথিত বিদ্যা দ্বারা মোহিত হয়ে আমি ভুল করেছে অর্থাৎ কৃষ্ণের চরণ ভজন কিন্তু এইখন জীবনের শেষে বলছেন যে এই কৃষ্ণ কৃষ্ণে পড়িতে ভরসা বাড়লো জ্ঞানী গতি হবে মানে তো পড়িতে ভর ভরসা বাড়লো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 নোবেল পুরস্কার প্রাপ্ত হলেও সেই জ্ঞান করতে পারবে জম দর্শন করার সময় আমরা কি বলবো আমি পিএইচডি তো যমরাজ কি বলবেন উত্তরে তো ঠিক তুমি পিএচ ডি তো ঠিক আছে বিশেষ নরক আছে তার বড় অপরাধী আছে বড় অপরাধী সব পিএচডি সেই জ্ঞান অজ্ঞান জান আসল জ্ঞান তো কি আমি কৃষ্ণ দাস এই জ্ঞান এ চারা জ্ঞান খিচুয়ে নাই ওই সকল জ্ঞান সেইটা কি জড় বিদ্যা যত মায়ার অভৈব মায়ার অভৈব তমা ভা সাধারণত দেখা যায় এই শিক্ষিত লোকদের অহংকার বেশি থাকে সেজন্য রকম জড় বিদ্যা অনুশীলন করাসেটা খৃষ্ণ ভজে বাধা। এই প্র সঙ্গে এই সবিচয়টানেমা হাপ্ব বলেন। দিনের এই দয়া করে ভালোওয়ান। কুলিন পণডেট ধন বড় অভিমান। আহ তো জড় বিদ্যা সম্বন্ধে ভক্তি না কি হয় জড় বিদ্যা থেকে কি হয় মহাজ্য সংসারে জীবকে গাধা গাধা গাধা তো কি করে অনেক ভারী ভোজ তো নিয়ে যায় যা থেকে যা থেকে তার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 তো এই ভাবে আমরা নিয়ে যাই এবং আমাদের লাভ কিছুই নেয় বাড়ি ওজন নিয়ে যাওয়া হয় এবং তার থেকেই কিছু লাভ হয় না সেটা গাধা খা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 যতক্ষণ পর্যন্ত বল শারীরিক এবং মানসিক বল বেশি থাকে তত কম আমরা ভৌতিক ভোগ বিলাস কুশলেই করতে পারি যদি শক্তি নাই তাহলে আমরা কি ভোগ করতে পারি তো শিড়ির উপরে যাওয়া সংগ্রাম হয় তো ভক্তিনাথ ঠাকুর বলছেন যে এই অবস্থায় শক্তির অভাবে কিছু নাহি লাগে তো যদি রুচি নাই পচনে না জটর অগ্নি নাই তো অনেক অনেক ভালো ভালো জিনিস খাওয়া যন্ত নিয়ে আসলেও তো কোনো রুচি থাকবে না মিষ্টি ডম ভাজি লুচি ওই সব জিনিস নিয়ে আসলে যাদের রুচি নাই তা থেকে কিছু ভালো লাগবে না জীবন যাথনা হইল এই কেষ করে এই বৃদ্ধকাল জীবনযাতি হই সেই বিদ্যা অবিদ্যা ভেল ওইসব জ্ঞান যা আমি খুব কষ্ট করে সংকলন করেছি শুনুন কথা জীবনা যাচানো হইলেও এখন সেই বিদ্যা অবিদ্যা ভেল সেই জ্ঞান আমাদের কি সাহায্যে করতে পারে এইক ভক্তি নাথ ঠাকুর বুঝেছে আসলেই তিনি হচ্ছেন ভগবানের নিত্যপার্শদ সব কিছু জানেন কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই সব কথা বলছেন সেই যে এই এইক সাক্ষাৎকার হচ্ছে যে ওইসব যা আমি মনে করতাম বিদ্যা সেটা আসলে অবিদ্যা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 আর্থ জিজ্ঞাসুর আর্থার্থী জ্ঞানই চা ভারত চা প্রকাশ লোক কৃষ্ণের কাছে আসে তার ভজন করার জন্য একটা আছে অর্থ মানে দুঃখী জীবনে যাতনা অনুভব করা লোক অর্থ বলে অর্থার্থী তারা টাকা পয়সা চায় চার প্রকারের লোক ভগবানের স্বর্ণাগত হয়ে যায় তো এইটা আছে দুঃখী লোক তো সেই দুঃখ যা আমরা অনুভব করি সেইটা আমাদের পারম সহায়ক আছে ভগবানের ভাজনে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 অবিদ্যা ভেল অবিদ্যা জালা ঘটিল বিষমা হইল সেই বিদ্যা হইল শোমার চরণ বিনা কিচ্ছু ধন সংসারে না আছে আর ভকি বিনোদ জড়ো বিদ্যা ছাড়ি পদ করে তো এই গান খুব ভালো আছে বিদ্যার্থীদের জন্য আমিও বিদ্যার্থী আছি কিন্তু বিদ্যা যা আমি জানতে চাই সে তো এই দুই জনের সম্বন্ধে রাধা কৃষ্ণ প্রাণ মজুগল কিশোর জীবনে মর অনেক গথি আর নাহিম আমরা সবাই জানি সেই দিনের জন্য আমরা প্রার্থনা করছি যে মধ্যে আমরা সত্যি এই কথা বলতে পারি বলা সহজ জীবনে অনেক গতি আর নাহিম কিন্তু আমাদের অনেক অন্ন গতি আছে অনেক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 কিছুই নেই সেই জন্য শ্রীকৃষ্ণ বলেন সর্বধামান সর্বধামান আমরা অন স্মরণ করি কিন্তু ওইসব স্মরণ কুসরণ আছে ওইসব স্বপ্নের মতো মত ছায়াবাজি প্রায় তো সেটা একটা কথা বিদ্যাতিতে অনেকটা আছে খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখা যায় কিভাবে ব্রহ্মচারীরা ব্রহ্মচারীরা শ্রীমদ ভাগবতের কথা ঠিক মত মেনে চলে শ্রীমৎ ভাগবতে দ্বাদশকন্দে দেখা আছে যে খলি যুগে লখন আছে যে ব্রাহ্মচারীরা অপরিষ্কার হবে তো অনেকবার দেখা যায় যে ওই সব ব্রহ্মচারীর আশ্রম তো অবর্জনা আগার হবে তো সেইভাবে শাস্ত্র কথা পালন করা উচিত না ব্রহ্মচারী মানে ব্রহ্মে চারতী ব্রহ্মচারী মতলব পরম বস্তু বৃহৎ বস্তু শুদ্ধ আধ্যাত্মিকতা তো কৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র ভগবত গীতায় বলেন না কৃষ্ণের সম্বন্ধে ম ধামা পবিত্র কৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র তো আমরা কি করে কৃষ্ণে ভজন করতে পারি ও ভজনে আর্থ কি ভজনের আর্থ হচ্ছে আত্ম পবিত্র কর ভজনে মুখ্য উপায় হচ্ছে হরিনাম হরে নাম হরে নাম হরে নাম এলম কলনাষ্ট চৈতর্পণ তো চিত্ত Shuddhi হয় কিন্তু আধ্যাত্মিক চিত্ত Shuddhi চৈতন চৈতনে দর্পণে মার্জন করা সাথে সাথে কিছু ব্যবহারিক নিয়মও পালন করা দরকার আছে যেমন সখ বেলায় ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে আগে গুম ভেঙ্গে উঠা মঙ্গলা যাওয়া স্নান করা দান্ত ধাবন ইত্যাদি এই সকল পালন করা হয় সাধু আছে অবদুত বলে তাদের নিয়ম নেই স্নান না তাদের দোষ হয় না কারণ তারা সব রকম নিয়মে অতীত থাকে কিন্তু সেই স্তর দুর্গম আছে এবং সেই রকম আহ ত্রিগুণ আতিথ্য অনুকরণ করা উচিত নয় তো সাধু হওয়ার জন্য উচিত সাত্বিক মনে এই তিন গুণ আছে সত্যগুণ তো থত্বিক হওয়ার জন্য এই খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে পরিচ্ছন্নতা রাখা কাপড়ের কামড়া ও সব কিছু যা আমরা ব্যবহার করি পরিষ্কার রাখা দরকার নয়তো সেটা থামগুনে ছিন্ন তো থামোগন যদি থাকে তাহলে আধ্যাত্মিক উন্নতি কঠিন হবে আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে সত্য বিকাশ হওয়ার উচিত ঠিক সে তো স্বাভাবিক সে তো স্বাভাবিক তো সেই জন্য ওই যজ্ঞ করো আগে যেকোনো যজ্ঞ কর আগে তো এই সব জায়গা পরিষ্কার করে এবং পবিত্র করা দরকারহত্র যজ্ঞ তো যজ্ঞ স্থান কি করে প্রস্তুত করা হয় তো সাশ্রয় অনেক বিধি আছে আমি জানি না কি ওইসব ফালন করা হলো অনেক কিছু করা হয়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 কারণ আহ মহাপ্রভু বাকে কি বজনে কি বা জগর যথা তথা নাময় দেশ কাল নিয়ম নহে সর্বসিদ্ধি হয় কোনো নিয়ম নেই হরি নাম খরচন্ সম্মান দেওয়ার জন্যে এবং যাহাতে আমাদের চেতনা উদ্ধ হবে ওই সব মন্দির তো আমার ওই আমি জানে না আজকাল এই রকম করা হয় কিনা কিন্তু আমি যখন সব প্রথমে স্কানে যোগ দান করে যোগদান মানে ইস্কনের ভক্তরা সেই সময় বিশেষ করে নতুন ছিল তো একজন বিধান ছিল যে প্রতি যেমন ওই গুন্ডিছা মার্জন হয় না তো প্রতি মাস আমরা সেই রকম করেছি একদম চকাচক করে ওই সখ বাগত টেম্পো প্রেসডেন্ট সবাই নতুন বাগত থেম্পো প্রেজডেন্ট জিবিজি তো সবাই দিন শুধু পরিষ্কার করেছে এবং তারপরে সকালে মন তো খুব পরিষ্কার বলেন যে আমরা যদি মন্দির মার্জন করি তোর সাথে সাথে হৃদয় মার্জন হয়ে যায় তো হরিবল এবং সাথে সাথে হরিব এবং ঝাড়ু দিয়ে সেবা করো শুধু শুধু হরিবল চলবে না মুখে হারি বল হাতে ঝাড়ু লাগাও সেটা আমার অনুরোধ হারে কৃষ্ণ সেটা ভালো হবে সেটা ভালো হবে এবং সবাই ওই পার্থক্য দেখবেন আমরা যদি একদম পরিষ্কার পবিত্র জায়গায় থাকি আমাদের কত পরিষ্কার হবে আমরা আমরা তো আমাদের সকল মন্দির এবং আশ্রম এত পরিষ্কার হওয়ার উচিত বাইরে থেকে আসা লোক তো দেখবে ও কত সুন্দর আছে কত পরিষ্কার আছে যে তার বন্ধু মানে ভক্ত মনে পুরো সমর্পিত ভক্ত হচ্ছে না নতুন করে স্কনে আসছে তার একজন বন্ধু আছে যে এই আহ মায়াবাদী আছে মানে ব্রাজিল লোক মায়াবাদী সাধনা মানে যেমন আপনারা তো কাজ করে এবং তো মায়াবাদী প্রতি আকর্ষিত লোক তো সেই জন্য যে আমাকে চিঠি পাঠাচ্ছে ওই ভক্ত লোক ওই ভক্তকে বলছেন যে ওই সব মায়াবাদী আশ্রম খুব পরিষ্কার থাকে এবং ইসকন মন্দিরে খুব অপরিস্কার থাকে তো ওই ভক্তা আমার থেকে ওই কি কি উত্তর দেবো জিজ্ঞেস ওই ওই আমি কি উত্তর দেবো আমি বললাম ওই রকম বস্ত্র যদি হয় তাহলে আমরা কোন উত্তর দিতে পারে না আমাদের উত্তর তো ঝাড়ু নিয়েই কাজ করো সেটা আমাদের একমাত্র উত্তর হতে পারবে এটা এই তো লজ্জা লজ লোকেরা যদি দেখে যে আমাদের মন্দির আশ্রম সব অপরিষ্কার থাকে এবং এইসব মায়াবাদী যাদের আমরা নিন্দা করি তাদের ধারণা একদম ভুল ধারণা আছে কিন্তু তার সকাল থাকে ভালো করে লোকদের সাথে ব্যবহার করে তো সাধারণ লোকদের অত বুদ্ধি না এই যে মায়াবাদী এবং ভক্তদের মধ্যে কি তফাত আছে বুঝতে পারে এবার বুঝতে পারে এই তো উচ্চ তত্ত্ব জ্ঞান তাদের নাই মন্দিরে এসে যদি দেখে যে এইতো আছে অপরিষ্কার আছে তারপর তারা বুঝতে পারবে যে তারা মনে করবে যে এই লোক অত আধ্যাত্মিকু নথি পাচ্ছেন না তো পরিষ্কৃত বাজায় রাখো একটা অনুরোধ তো আজকে কিছু ব্যবহারিক উপদেশ আছে উপদেশটা আছে সে তো ব্যবহারিক উচিত ভগবত গীতা কি সেটা কৃষ্ণের ব্যবহারিক উপদেশ অর্জনকে ভগবান কৃষ্ণা আর্জুন কে রাসলীলা কথা বলেন নাই অর্জুনে সংকট ছিল যুদ্ধ করো অথবা না করকল ভগবত গীতা এই সংকটে সমাধান প্রদান করার জন্য বলা হয়েছিল তো কিছু ব্যবহারে উপদেশ আছে জগন্নাথ দাস বাবুজি মহারাজ যাহা জগন্নাথ দাস বাবুজি মহারাজ প্রভুপাদ প্রভুপাদের গুরুর গুরুর গুরুর গুরু ঠাকুর গুরু তিনি কাছে গিয়ে ভগবত ভাজন শিক্ষা নিতে চেয়েছিলেন ও জগন্নাথ বাবুজি মহারাজ সেই দুই তিনজন তিন চারজন যুবক বাবুজিকে সেভাবে বেগুন বাগানেছেন এবং কিছু দিন পরে ভক্তিরাথ ঠাকুর সেখানে গেলেন জগন্নাথ দাস বাবুজি মহারাজের আশ্রমে এবং এই তিন চার বাবাজি ভক্তিনাব ঠাকুরের নিকট জন্য। এবং বাবুজি মহারাজ শুধুমাত্র আমাদের বাগানে কাজ করা আদেশ দিয়েছেন আমাদের বাঞ্ছনা করছেন তো ভক্তিনাভ ঠাকুর বলেন যে ও বাবুজি মহারাজ যা বলেন সেটা ঠিক তোমরা যা করো ধর সেবা করতো তোমরা অধিকা লাভ করবে নাম করার জন্য ভজনের জন্য তোমরা রাসলীলা থেকে অনেক দূরে আছে তো বেগুনকে জল দাও তোমার কলান হবে আমরা বলছি কিন্তু আমার মনে হয় আমি যদি মন্দির মহাজন করি তো এর থেকে আমার হৃদয় মার্জন হবে সেটা আমার জন্য ভালো হবে হরে কৃষ্ণ right hare krishna to ai baba ma ekba korun shokob bhagte nei ai hriday marjan mandir marjan hriday marjan ebong umaha এবং তারপরে মহা কীর্তন মহা প্রসাদম। সবাই সন্তুষ্ট হবে আপনারা নতুন মন্দির করেন। চিঠিতে মন্তব্য করেছেন যে আমাদের মন্দির সকল আমরা যদি পরিষ্কার রাখতে পারি না নতুন মন্দির নির্মাণ করা দরকার নেই ও তো আমি তো যাইনি ব্রহ্মাচার্য কৃষ্ণ ভাবা নাই ব্রহ্মাচার্য কে ব্রহ্মাচারী হত্যা চায় কেও নেই কেউ ব্রহ্মাচারী হতে চায় না একজন আমি চাই যে সবাই ব্রহ্মচারী হবে আমি চাই যে সবাই ব্রহ্মাচারী হবে বিশেষ করে গৃহস্থরা চাই ব্রহ্মচারী হতে ব্রহ্মচারী ব্রহ্মচার্য সম্বন্ধে অনেক যুবক দেয় সন্দেহ আছে কিন্তু গৃহস্থ দেয় সন্দেহ নাই তারা বুঝে হম চুলাই দেরি হয়ে গেছে বাবা বন্দন দৃঢ় হয়ে গেছে আমি ছিলাম এবং হাসতে ছিলেন এবং আমাকে এই উপদেশ দিয়েছেন তো বিয়ে কর না ভালো হবে ব্রহ্মাচর্য পালন করা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 আমার কল্যাণে পথ হবে এবং কৃপায় গৃহবন্ধন থেকে মুক্ত হয়ে আমি এই জীবনে কিছু চেষ্টা করতে পারতাম কৃষ্ণ ভক্তি প্রচার করা এই ব্রহ্মচার্যের জন্য শুধু উপবাস করেন এই এই বইয়ে সরমর্ম হচ্ছে কৃষ্ণ ভক্তি গভীরতার সাথে মহিলা সবাই পারবে এবং এর থেকে আপনাদের হিত হবে কৃষ্ণ ভক্তি অনুশীলনে পন্থা কিভাবে ঘরে আশ্রমে কি বলে হস্টেলে কৃষ্ণ ভক্তি করা যায় এই কি রকম উপদেশ আছে সংক্ষিপ্ত এই বয়ের মধ্যে সিডি এর মধ্যে আর ত্রিশটি বাংলা প্রবচন আছে এইস কণ্ঠ এই অধমে দ্বারা তেইশ কণ্ঠ হারি কথা প্রচারিত হয় এবং কিছু বই আছে ইংরেজিতে আপনারা যদি নিতে চান তো নেন এবং আপনারা যদি চান আমি বইয়ের মধ্যে শই দেব হরে